আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ কথা আজকের পর্বে আলোচনা হচ্ছে আকাবার দ্বিতীয় শপথ নিয়ে এই ঘটনাটি ইসলামের ইতিহাসের একটা মাইল এই শপথ ইসলামের অগ্রযাত্রাকে নতুন এক গতি করে ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়া এই ঘটনাটি বিশদভাবে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তবে তার আগে আমরা মোদিনায় কিভাবে ইসলাম প্রবেশ করল তার সার সংক্ষেপ আবারও জেনে নেই এভেনি সাক রহিমাহুল্লাহ বলেন যখন আল্লাহ তালা ইচ্ছা করলেন তার দিনকে বিজয় করবেন তার নবীকে সম্মানিত করবেন এবং তার নবীকে দেয়া প্রতিশ্রুতি পূর্ণ করবেন তখন হজের মৌসুমে তিনি তার নবীর সাথে কিছু আনসারি লোকদের সাক্ষাৎ করালেন यह घटनाटी घटे हिजड़ि दशम बचरे मदिनार छोर सल्लाहुअ आलह्लम देखा एक सकते ही इसलम ग्रहण कर तरा मुस्लिम हुए मदिना फिर जाए तब जागे पर बचर आर रसल्ला अलहलमें कर ब्यापारे प्रतिश्रुति दिए जाए छस्लिम मदिनार दावत कार्यक्रम शुरू करें तर हाथ बस कि मुस्लिमों পরবর্তী বছরে তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে আবার সাথে দেখা করতে ফিরে আসেন তবে এবার আসে মোট বারো জন তাদের মধ্যে জন খাজরাজ গোত্রের আর দুজন আওয়াস গোত্রের এই বারো জন আল্লাহ আল্লাহলামের কাছে আনুগত্যের শপথ বা বায়াত করেন এই শপথ গ্রহণ হয়েছিল আকাবায় আর এই ঘটনা আকাবার প্রথম শপথ বা বায়াত উলা নামে পরিচিত এই বায়াতের টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আমরা আগে আলোচনা করেছি এই বায়া ছিল মূলত শেরক এবং খারাপ কাছ থেকে দূরে থাকার ব্যাপারে একটি অঙ্গীকার এটা কোন পলিটিক্যাল বা মিলিটারি কোন বায়া ছিল না এটা ছিল ইসলামী বিশ্বাস ও নৈতিকতা বোধের সাথে মদিনার মুসলিমদের অভ্যস্ত হয়ে যাওয়ার জন্য একটা আনুগত্য শপথ মদিনায় মুসলিমদের নতুন একটি কমিউনিটি গড়ে ওঠার সম্ভাবনা উপলব্ধি করে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম আঁকাবার প্রথম শপথের পর তাদের কাছে মুসআরকে পাঠালেন যেন তিনি তাদের ইসলামের বিষয় শিক্ষা ও দিক নির্দেশনা দিতে পারেন মুসআ ছিলেন মক্কা থেকে আগত আর তার স্থানীয় কারো সাহায্যের প্রয়োজন ছিল মোদিনার যেই মানুষটি মুসআকে সর্বতভাবে সাপোর্ট দেন তিনি হলেন আস আদ এবং জুরারা মুসআ এবং আস আদ তাদের দুইজনের ছড়িয়ে ব্যাপকভাবে এবং উল্লেখযোগ্য পরিমাণ লোক ইসলাম গ্রহণ করে কিন্তু একটি ঘাটি হিসেবে মোদিনা তখনও প্রস্তুত হয়নি কারণ মদিনার নেতৃস্থানীয় লোকেরা তখনও মুসলিম হননি আমরা আগেই বলেছি মদিনায় ছিল দুটি মসৃদ কত্র, খজরাজ এবং আউস। এই দুটো গোত্রের মধ্যে যুদ্ধ চলত সমানে সমানে। রাজনৈতিক ছিল এমন যে যদি দুটো গোত্র কোনোভাবে এক হতে পারে তাহলে তারা একটা শক্তিশালী রাজনৈতিক এনটিটিতে পরিণত হবে সম্ভবত সেই বিষয়টি উপলব্ধি করেই খাজরাজ গোত্রের আসাদ আওয়াজ গোত্রের দুই নেতৃত্বশীল ব্যক্তিকে টার্গেট করেন তারা হলেন উসাইদ বিন খোজাইর এবং সা তাদের দুজনকে বলা চলে আওয়াস গোত্রের প্রমিনেন্ট ফিগার্স তারা দুজন মুসলিম হওয়ার অর্থ হচ্ছে আউস গোত্রে ইসলাম শক্তিশালী অবস্থানে পৌঁছে যাওয়া আর হলো তাই তারা দুজনই ইসলাম গ্রহণ করলেন যে কাহিনী আমরা বিস্তারিত আগের পর আলোচনা করেছি এরপর মদিনায় এমন একটা অবস্থার তৈরি হল যে প্রতিটা বাসায় বা প্রতিটা পরিবারে অন্তত করে একজন হলেও মুসলিম আছে এদিকে খাজরাচ ও আওস উভয় গোত্রের অধিকাংশ প্রভাবশালী ব্যক্তি মুসলিম হয়ে গেল আর এভাবেই মদিনায় ইসলামের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হল আর এর সূত্র ধরেই সংঘটিত হল ইসলামের ইতিহাসের সবচেয়ে তাৎপর্য ঘটনার একটি আকাবার দ্বিতীয় শপথ যা আমাদের আজকের পর্বের মূল আলোচ্য বিষয় এই শপথটি হয়েছিল দাওয়াতের দ্বাদশ বছরে হজের মৌসুমে তার একটি ছিল বারো জিল হজ বা দুলহিজ্জা নির্ধারিত সময় ঘনিয়ে এলে মদিনা থেকে সত্তরের অধিক মুসলিম নিজ গোত্রের লোকদের সাথে হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মদিনা থেকে আসা প্রতিনিধি দলটির সাথে মুসলিম ও অমুসলিম উভয় ছিল যদিও গোপন বৈঠকটি ছিল শুধুমাত্র মোহাম্মদ সাল্লু আলহিহাস্লাম ও মুসলিমদের মধ্যে কিন্তু তার মদিনা থেকে যাত্রা করার সময় তাদের গোত্রের অমুসলিম সদস্যের সাথে একসাথে এসেছেন রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসে তিয়াত্তর জন মুসলিম পুরুষ এবং দুই জন মুসলিম নারী মদিনা থেকে আগত মুসলিমদের মধ্যে ছিলেন কেবেন মালিক রদেলা আনহু তিনি তাদের হজ যাত্রার একটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন আমরা সেবার হজ করতে মক্কায় যাই আমাদের মধ্যে কিছু লোক ছিল মুসলিম আর কিছু লোক ছিল অমুসলিম আমাদের মুসলিম দলের নেতা ছিলেন বারা এবেন মারুর তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব তিনি আমাদের কাছে অর্থাৎ মুসলিমদের কাছে এসে বললেন আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে তোমাদের মতামত জানতে চাই তোমরা আমার সাথে একমত হবে কিনা আমি জানি না আমার মতামত হলো সলাতের সময় কাবাঘরকে পেছনে রাখতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না বারাবিন মারুর কাবাকে পেছনে রেখে সালাত আদায় করতে অস্বস্তি করছিলেন সে সময় মুসলিমদের কিবলা ছিল জেরুসালামে অবস্থিত আল্লাহ আকসা মসজিদ ঘরকে তখনও মুসলিমদের কিবলা হিসেবে নির্ধারণ করা হয়নি আর এই কারণে মদিনায় বসে জেরুসালামের দিকে মুখ করে সালাত আদায় করতে গেলে কাবা ঘর তাদের পেছনে পড়ে যেত এই কারণে বারাবিন বিন মারুরের মধ্যে অস্বস্তি কাজ করছিল কাব তাকে বললেন আল্লাহ রসুল জেরুসালামের দিকে মুখ করে সালাদ আদায় করেন সুতরাং আমরা তার বিপরীত কাজ করব না বারা বললেন আমি কাভা ঘরের দিকে মুখ করেই সালাত করব এরপর থেকে তিনি কাভা ঘরের দিকে মুখ করে সালাতাদাই করতে শুরু করেন তারপর তারা মক্কায় এসে পৌঁছলেন বারা তার ভাতিজা ক্যা মালিককে বললেন ভাতিজা আমাকে রসুলুল্লা সাল্লু আলাইস্লামের কাছে নিয়ে চলো সফরে কিবলা পরিবর্তন করা ঠিক হয়েছে কিনা সেই ব্যাপারে আমি রসুলুল্লাহকে জিজ্ঞেস করব। তোমরা তো আমার কাছকে অনুমোদন দিলে না তাই আমার খটকা হচ্ছে চলো রসুল্লাহকে জিজ্ঞেস করে দেখি আমার কাজটা ঠিক হয়েছে কিনা আপনারা দেখেছেন বলল আচ্ছা তার চাচা আব্বাস এবং আব্দুল মোত্তালিবকে চেনেন কাব বললেন হ্যাঁ আমরা তাকে চিনি তাহলে আপনারা মসজিদুল হারামে প্রবেশ করলে দেখতে পাবেন যে আব্বাসের সাথে একজন লোক বসে আছেন তিনি রসুল্লাহ আমরা মসজিদে প্রবেশ করে দেখলাম আব্বাস বসে আছেন তার সাথে রসুলুল্লাহ সাল্লু আলয়াল্লামও বসে আছেন আমরা সালাম দিয়ে তার কাছে গিয়ে বসলাম আল্লাহ রসুল সাল্লু আলিয়া আমাদেরকে দেখে আব্বাসকে তার কুনিয়া নামে দেখে জিজ্ঞেস করলেন আবুল ফাদল আপনি কি এই দুজন মানুষকে চেনেন আব্বাস বলল হ্যাঁ চিনি ইনি হলেন বারাইবেন মারুর তার করত্রেন নেতা আর ইনি হচ্ছেন কাব এ বিন মালিক রসুল্লাহ সাল্লু আলিয়া বললেন কবি কাব নাকি কাব এ মালিক ছিলেন একজন বিখ্যাত কবি এজন্য আব্বাস যখন কাবকে পরিচয় করে দিচ্ছিলেন তখন রসুল জিজ্ঞেস করলেন কবি কিনা। এই ঘটনায় কাব তার অনুভূতি ব্যক্ত করেছেন এই বলে এই আমি কখনো ভুলব না কাব এবেন মালিকের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল যে রসুল্লাহ সাল্লু আল্লাম তাকে আগে থেকে চিনতেন রসুল্লার সাথে এটা ছিল তার প্রথম সাক্ষাৎ যে সাক্ষাতের এই মুহূর্তের জন্য এতদিন অপেক্ষা করে আসছিলেন আর সেই সাক্ষাতে আবিষ্কার করলেন তার নেতা তার এত প্রিয় এই মানুষটি তাকে আগে থেকে চেনেন এই কথা ভেবেই কেবেন মালিক গর্ভবত করছিলেন এবং খুব খুশি হয়েছিলেন তিনি আরো আনন্দিত হয়েছিলেন এই ভেবে যে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম হয়তো তার কিছু কীর্তির কথাও শুনে থাকবেন এরপর বারা এবেন মরুর রজি আল্লাহ আনহু তার প্রশ্ন উত্থাপন করলেন হে আল্লাহ নবী আল্লাহ তালা আমাকে ইসলামের পথে হিদায়ত করেছেন আমি ইসলাম গ্রহণ করেছি আমি যখন এই সফরে বের হই তখন আমার মনে হল কাবা ঘরকে পেছনে রাখা সমীচীন হবে না তাই আমি কাবার দিকে মুখ করে সালাদ আদায় করেছি কিন্তু আমার সাথীরা আমার বিরোধিতা করায় আমার মনে খটকা সৃষ্টি হয়েছে যা করেছি তা ঠিক করেছি তো এই বিষয়ে আপনার মতামত কি নবীজ সাল্লু আলিহসাল্লাম বললেন তোমার আগে যে কিবলা ছিল তা বরাবরই আদায় করা উচিত এরপর থেকে বারারদ আনহু তার কিবলা পরিবর্তন করেন যেহেতু রসুল ছিলেন তাকে সালাত আদায় করার সময় কাবাকে পেছনে রাখতে হত না কাবা ঘরকে সামনে রেখে তিনি সালাত আদায় করতে পারতেন কিন্তু মজার ব্যাপার হলো হিজরতের পর রসুল্লাহ সাল্লু আলাইস্লামেরও ঠিক একই অনুভূতি হয়েছিল যা হয়েছিল বারাবিন মা আরুরের তিনিও কাবাকে পেছনে রেখে সালাত আদায় করতে অস্বস্তি বোধ করছিলেন এটা ঘটেছিল মদিনায় কাব বর্ণনা করেন এরপর আমরা রসুল্লা হলাম যে আমরা আকাবায় আকাবাই তের মাঝামাঝি সময়ে তার সাথে সাক্ষাৎ করব এরপর আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম বিষয়টি আমরা গোপন বৈঠক সম্পর্কে আমাদের গোত্রের মস্রিক সাথীরা কিছুই জানত না একমাত্র ব্যতিক্রম ছিলেন আবদুল্লাহ এবেন আমর এবং হারাম আবু জাবির তিনি ছিলেন আমাদের বয়োজ্যেষ্ঠ এবং গোত্র নেতাদের একজন আমরা তার কাছে গিয়ে বললাম আবু জাবির আপনি আমাদের অন্যতম নেতা এবং সম্ভ্রান্ত ব্যক্তি আপনি যেই ধর্ম অনুসরণ করছেন তার কারণে আপনি আখিরাতে জাহান নামের জ্বালানি হবেন এটা আমরা চাই না এই আবু জাবির হলেন বিখ্যাত সাহাবি জাবির এবং আবদুল্লাহ রহুর বাবা আবু জাবির সেই যাত্রা পথেই ইসলাম গ্রহণ করেন এবং তাকে আসন্ন গোপন বৈঠক সম্পর্কে জানানো হয় তিনি সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তাকে প্রতিনিধি হিসেবেও মনোনীত করেছিলেন ইসলামে তার বয়স ছিল অল্প কিন্তু তার বয়স নেতৃত্বের যোগ্যতার কারণে তিনি বেশ গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পেয়ে যান শুধু তাই নয় তিনি ছিলেন উহুদের বিখ্যাত শহীদ উহুদের ঘটনায় তার ব্যাপারে আমরা আরও জানব ইনশাআল্লাহ অবশেষে সেই নির্ধারিত রাত মুসলিমরা এক দুজন করে ছোট ছোট দলে আকাবা যেতে শুরু করেন পুরো ঘটনাটি ঘটছিল গোপনে তার চাচ্ছিল না তাদেরকে কেউ দেখে ফেলুক একসাথে সত্তর জন লোকের একটি দল রসুল্লাহ আলহামের সাথে দেখা করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যাবার সম্ভাবনা ছিল এভাবে তারা সবাই এক এক করে আকাবায় মিলিত হলেন রসুল্লাহ আলহাম ছিলেন মক্কা থেকে আসা একমাত্র মুসলিম তার সাথে ছিলেন তার চাচা আব্বাস এবং আব্দুল মুতালিব আব্বাস তখন মুশ্রিক ছিলেন এই বৈঠকে তিনি ছিলেন একমাত্র অমুসলিম তিনি প্রথমে কথা শুরু করেন তিনি বললেন মুহাম্মদ আমাদের মাঝে কেমন সম্মানের অধিকারী তা আপনাদের নিশ্চয় জানা আছে আমাদের গোত্রের লোকদের হাত থেকে আমরা তাকে নিরাপত্তা দিয়েছি তিনি তার গোত্রের কাছে সম্মানিত এবং নিজ শহরে অবস্থান করছেন কিন্তু তিনি এখন আপনাদের সাথে এক হতে চান আপনারা যদি মনে করেন যেই প্রতিশ্রুতি দিয়ে আপনারা মুহম্মদকে আমন্ত্রণ জানাচ্ছেন সেই প্রতিশ্রুতি আপনারা পূরণ করতে পারবেন তাকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারবেন তাহলে সিদ্ধান্ত নিন আপনারা তার দায়িত্ব নেবেন কিনা আর যদি মনে করেন শেষ পর্যন্ত আপনারা তাকে রক্ষা করতে পারবেন না এবং তাকে তার শত্রুদের হাতে তুলে দেবেন তবে এখনই তাকে এখানে রেখে যান কারণ তিনি নিজ গোত্রের মধ্যে নিজ শহরের সম্মান ও নিরাপত্তার মাঝে আছেন আব্বাসেবিন আব্দুল মুতালিব আনসারদের দৃঢ়তা যাচাই করছিলেন আনসাররা তাদের এই প্রতিশ্রুতির প্রতি কতটা অনর সেই ব্যাপারে তিনি নিশ্চিত হতে চাইছিলেন কারণ তারা এমন এক ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন যেই প্রতিশ্রুতি রক্ষায় তাদেরকে চরা মূল্য দিতে হতে পারে চার দিক থেকে তাদের উপর চাপ আসতে পারে তাদের উপর দুর্যোগ নেমে আসতে পারে এবং এই চাপ সামলান ক্ষমতা পরবর্তীতে নাও থাকতে পারে এই ধরনের একটি প্রতিরক্ষা চুক্তি সম্ভাব্য প্রতিক্রিয়া যে সহজ হবে না সেই ব্যাপারটি তিনি আনসারদের জানিয়ে রাখছিলেন রসুল আশ্রয় দেওয়া নিঃসন্দেহে একটা বিরাট ঝুঁকি আর সেই ঝুঁকি নিতে রাজি কিনা তাকে আশ্রয় ও নিরাপত্তা দেওয়ার সামর্থ্য রাখে কিনা সেই বিষয়টি যাচাই করা গুরুত্বপূর্ণ ছিল তাই আব্বাস তাদেরকে বলছিলেন যদি তাদের এই সামর্থ্য না থাকে তাহলে তারা যেন এই অঙ্গীকারে অংশ না নিয়ে আল্লাহ রসুলসাল্লু আলহামকে মক্কাতেই রেখে যায় প্রশ্ন আসতে পারে অমুস্তি হওয়া সত্ত্বেও কেন আব্বাস সেখানে উপস্থিত ছিলেন কারণ আব্বাসে বিন আব্দুল মুতালিব ছিলেন রসুল্লাহ সাল্লু আলহিস্লামের চাচা এবং বনু হাসিম গোত্রের একজন মুরব্বী মুশ্রিক হওয়া সত্ত্বেও তিনি রসুল্লার সাথে থাকতে পছন্দ করতেন এবং তার সকল কার্যকলাপের দিকে লক্ষ্য রাখতেন আবু তালেবের মৃত্যুর পর মক্কায় আব্বাস ছিলেন তাদের মধ্যে একজন তাই তিনি নিশ্চিত আর এ কারণেই রসুল্লাহ সাল্লাহু আলিয়া তাকে বৈঠকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন বনু হাসিম গোত্রের একজন প্রতিনিধি হিসেবে আব্বাস বৈঠকে উপস্থিত থেকে গোত্রের সন্তানদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন আরও প্রশ্ন আসতে পারে চাচা আব্বাসের নিরাপত্তা কি যথেষ্ট ছিল না যেখানে আবু তালিব ও তার চাচা হিসেবে এতদিন অনেকের মতো কর্ত্রের লোকেদের কাছে আবু সম্মানিত ছিলেন তাদের উপর যেমন প্রভাব প্রতিব ছিল তার অন্য তেমনটা ছিল না তাই বয়োজ্যেষ্ঠতার জন্য আবু তালিব যেভাবে মোহাম্মদ সাল্লু আলিয়াকে রক্ষা নিশ্চিতভাবেই আব্বাস সেভাবে পারতেন না তিনি ছিলেন যুবক তবুও তার সাধ্যমতো চেষ্টা করে হিজরতের আগ পর্যন্ত নবজি সাল্লা আলি আসলামকে নিরাপত্তা দিয়েছিলেন আব্বাসের বক্তব্য শেষ হওয়ার পর আনসাররা বললেন আপনার কথা আমরা শুনেছি হে আল্লাহ রসুল এবার আপনি কথা বলুন বলুন আমাদেরকে আপনি কি চান আপনি নিজের এবং আপনার রবের জন্য আমাদের কাছ থেকে যা যা অঙ্গীকার নিতে চান তা আমাদের বলুন রসুল্লা সাল্লু আলহ্লাম উঠে দাঁড়ালেন তাদের দাওয়াত দিলেন কোরআন তিলওয়াত করলেন এরপর বললেন তোমরা অঙ্গীকার করো भलो मंद सकल अवस्थाय कथा सुनबर और मानव स्वच्छलता असच्छलता सर्ववस्थाय आल्लर पथेयर सत्क आदेश और असत्ज निषेध कर आल्लार पथे, पथे हक कथा बोले और यहपारे नींद नींदा के पर्ो करबा जो तुम्हारे आसी सहा कर हेफाजत करोम निजेदे स्त्री और सन्तान देके हेफाजत करो এই অঙ্গীকার ছিল আঁকাবার প্রথম বায়াতের অঙ্গীকারের এক ধাপ বেশি তখন তারা কেবল মুসলিম হওয়ার অঙ্গীকার করেছিলেন কিন্তু এবার আরও একটি বিষয় যুক্ত হয়েছে আল্লা রসুলসাল্ল আলিহ্লামকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া নিরাপত্তা দেওয়া মানে কার্যত এটা ছিল রসুল্লাহর জন্য যুদ্ধের বায়াত এটা ছিল আত্মরক্ষামূলক প্রতিরোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া রসুল্লা সাল্লা আলাইস্লাম ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী তিনি যা চান তিনি তা পরিষ্কার ভাষায় আনসারকে জানিয়ে দিলেন কোনো অস্পষ্টতা তিনি রাখলেন না তিনি তাদেরকে জানিয়ে দিলেন তিনি শুধু নিরাপত্তার নিরাপত্তারে মোদিনে আসছেন না বরং তিনি আল্লাহ নবী তাকে সবার মেনে চলতে হবে এবং একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা চলবে না তারা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ভয় করে তাহলে তিনি তার মিশন নিয়ে এগোতে পারবেন না রসুল্লাহ সাল্লাহ আলহাম এমন একটি মিশনে নেমেছেন যেই মিশন সফল করতে হলে নিজের জীবন বিলিয়ে দেওয়ার মানসিকতা থাকা যায় আনসার দেখে রসুল এই কথাটি বুঝাতে চাচ্ছিলেন রসুল কথা শুনে ইবেন মারুর রাহ আনহু সবার প্রথমে উঠে দাঁড়িয়ে গেলেন রসুল উল্লাহর হাত ধরে বললেন সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আমরা আমাদের স্ত্রীদের যেভাবে রক্ষা করি আপনাকে ঠিক সেভাবেই রক্ষা করব হে আল্লাহ রসুল আপনি আমাদের মায়াত করান আল্লাহর কসম আমরা তো প্রজন্মের পর প্রজন্ম ধরে এক যোদ্ধা জাতি বারা বারার কথা শেষ না হতেই আবুল হাইসাম তাইহান যিনি ছিলেন মোদিনার প্রথম দিকের একজন মুসলিম তিনি দাঁড়িয়ে গেলেন তিনি ছিলেন খুব বুদ্ধিমান এবং ইমানদার একজন মানুষ তিনি বললেন হে আল্লাহ রসুল আমাদের সাথে অন্যদের অর্থাৎ ইহুদিতের সন্ধি রয়েছে আমরা যদি এই চুক্তি ভঙ্গ করি আর আল্লাহ আপনাকে বিজয় দান করেন তাহলে কি আপনি আমাদের ত্যাগ করে নিজ কোত্রে ফিরে যাবেন আবু হাইসাম বলতে চাচ্ছিলেন আপনার হাতে বায়াত করার অর্থ হচ্ছে আমরা এমন লোকদের সাথে সংঘাতে লিপ্ত হতে পারি যাদের সাথে আমাদের সন্ধি চুক্তি রয়েছে এ অবস্থায় আপনি যদি বিজয় লাভ করেন তখন কি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন নাকি আমাদের সাথেই থাকবেন দেখুন আমরা কিন্তু সারা জীবনের জন্য স্বেচ্ছায় অঙ্গীকারবদ্ধ হচ্ছি কিন্তু আপনি কি আমাদের সাথে থাকবেন নাকি আমাদের ছেড়ে চলে যাবেন আবুল হাইসামের এই কথায় আমরা দুটো জিনিস দেখি প্রথমত তার ইমান এবং দ্বিতীয়ত আল্লা রসুলের জন্য তার ভালোবাসা তিনি বলছেন আল্লাহ যখন আপনাকে বিজয় দান করবেন তখন কি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন অর্থাৎ আবুল হাই নিশ্চিত যে আল্লাহ নবীজিকে বিজয় দান করবেন এটা হচ্ছে তার ইমানের পরিচয় একই সাথে আমরা দেখি তার আবেগ তিনি নবীজিকে বলছেন আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন আমরা এর আগে অনেকবার উল্লেখ করেছি আরবের সেই সমাজে নিজ গোত্র ছিল সব তাই আনসারদের মনে চাপা দুশ্চিন্তা কাজ করছিল যে একদিন যদি নবীজি বিজয় হন তখন কি তিনি গোত্রের কাছে এমন একটা উত্তর দিলেন যা তাদের মন ভরিয়ে দিলাম আনা মিনকুম ওয়া আন তুমি হারিবু মান হারুম ওয়া সালিবু মন সালামতুম। আমার রক্তই তোমাদের রক্ত আমার ধ্বংসই তোমাদের ধ্বংস আমি তোমাদের আর তোমরা আমার তোমরা যাদের সাথে যুদ্ধ করবে আমিও তাদের সাথে যুদ্ধ করব তোমরা যাদের সাথে সন্ধি করবে আমিও তাদের সাথে সন্ধি করব বাংলায় আমরা অনেকটা এভাবে বলি আমরা সবাই এক আমরা একসাথে বাঁচব একসাথে মরবো অর্থাৎ রসুল্লা সাল্লু আলিহাস্লাম তাদেরকে কথা দিলেন যে তিনি সারা জীবন তাদের সাথেই থাকবেন এবং নবীজি এই কথা রেখেছিলেন মক্কা বিজয়ের পর তিনি ঠিকই মদিনায় ফিরে আসেন মক্কায় জন্মগ্রহণ করা সত্ত্বেও পর্যন্ত হয়েছিল আল্লাহ রসুলের শহর যাই হোক রসুলের মুখ থেকে এই চমৎকার পেয়ে হাতে বায়াত করার জন্য আনসাররা যখন তাদের হাত এগিয়ে দিতে শুরু করেন ঠিক তখন আসাদ বিন জোর উঠে দাঁড়ান এবং তাদের বলেন তোমরা একটু থাম তিনি তার গোত্রের লোকদের ব্যাপারটিকে সহজভাবে নিতে এবং ধীরে সুস্তে করার জন্য বললেন তিনি তাদের উদ্দেশ্যে বললেন আমরা আজ তার কাছে এই কারণে সমবেত হয়েছে যে তিনি আল্লাহ রসুল তাকে আশ্রয় দেওয়ার অর্থ হল সমগ্র আরবের সাথে শত্রুতা সৃষ্টি হওয়া এর ফলে তোমাদের নেতাদের জীবন হুমকির সম্মুখীন হতে পারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজবে। যদি তোমরা মনে করো তোমরা এই ঝুঁকির ভার সইতে পারবে তবেই তাকে নিজেদের কাছে নাও তোমাদের এই কাজের বিনিময় আল্লাহর কাছে রয়েছে আর যদি নিজেদের জান তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে তবে এখনই তাকে ছেড়ে দাও এটা হবে আল্লা কাছে গ্রহণযোগ্য অজুহাত তিনি তাদেরকে মনে করিয়ে দিলেন এই অঙ্গীকার কোন সহজ অঙ্গীকার নয় তোমরা কি বুঝতে পারছ আমরা কিসের ব্যাপারে অঙ্গীকার করছি যদি আমরা তাকে আশ্রয় দেয় তাহলে আমাদের শত্রুতা তৈরি হবে আমাদের দিকে সব দিক থেকে তরবারি তাক করা হবে আমাদের নেতৃস্থানীয় লোকরা মারা করতে পারে আমাদের যান মাল হুমকির মুখে পড়তে পারে বিনষ্ট হতে পারে কাজেই যদি তোমরা অঙ্গীকার করো তবে বুঝে শুনে অঙ্গীকার করো আর যদি তোমাদের অন্তরে কোনরূপ ভয়ভীতি থাকে তাহলে দেরি হবার আগেই এই প্রতিশ্রুতি থেকে সরে পড়ো তিনি চাচ্ছিলেন না ঝোকের মাথায় বা ইমোশনাল হয়ে আনসাররা বায়াত দিক এবং পরে বিপদের মুখে সটকে পড়ুক কিন্তু না আনসাররা ঝোঁকে বসে না ইমানের চেতনায় উজ্জীবিত হয়েই আজকে বায়াত করতে এসেছেন তারা আসাদ এিন জুরারাকে সরিয়ে দিয়ে বললেন আমরা বায়াত করব এবং আমরা কখনো বায়াত ভঙ্গ করব না আনস্তারা ছিলেন অসম্ভব তারা দৃঢ়তার সাথে অঙ্গীকার করেছিলেন তারা জানতে চাইলেন আপনাকে রক্ষার আমরা কি পাব তারা বলতে চাচ্ছিলেন নিজেদের ধন সম্পদ কুরবানি করে হলেও আপনাকে রক্ষা করে যাব কিন্তু এর বিনিময়ে আপনি আমাদের কি দেবেন এর বিনিময়ে কি কোনো চুক্তি একতরফা হয় না যেহেতু আমরা আপনাকে সাহায্য করতে যাচ্ছি সেহেতু নিশ্চয়ই এর বিনিময়ে আমরা কিছু পাব সেটা কি রসুল্লা সাল্লাস্লাম তাদের প্রশ্নের উত্তরে শুধু একটা শব্দই বললেন আল জান ব্যাস এতটুকু ছিল তার ওয়াদা আর কিচ্ছু না তিনি তাদেরকে না মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দিয়েছেন না দিয়েছেন বাড়ি গাড়ি কিংবা টাকা পয়সার প্রতিশ্রুতি তিনি শুধু তাদেরকে একটি জিনিসের ওয়াদা করেছেন তা হল জন্নাত আনসারদের চোখে এই বায়া ছিল একটি লাভজনক ব্যবসা তারা এই সুযোগ হাতছাড়া করেননি তারা দুনিয়ার সম্পদ কিংবা ক্ষমতা চাননি তারা শুধু জান্নাতের অঙ্গীকারে সন্তুষ্ট ছিলেন এই বায়াজ শেষ হবার পর আল্লাহ কিছু মানুষকে মোদিনা দায়িত্বশীল হিসেবে নির্ধারণ করে দিলেন কাবিবেন মালিকের বর্ণনায় আল্লাহুল্লাহু আলহু আসাল্লাম বললেন আমাকে তোমাদের মধ্য থেকে বারো জন প্রতিনিধি নির্বাচন করে দাও তারা তাদের সম্প্রদায়ের উপর দায়িত্বশীল হবে তারা খজরাজ গোত্র থেকে নয়জন এবং আওয়াস গোত্র থেকে মোট জন করে বারোজন প্রতিনিধি বাছাই করে দিলেন ইসলামের ইতিহাসে এই বারোজন নকিব রূপে পরিচিত বলেন ওই বারোজন হলেন পূর্বোল্লিখিত আবু ওম আসাদ জুরারা সাধ এ বিন রাবি আবদুল্লাহ এ বিন রওয়াহা রাফি এ মালিক এ আজলান বারা এ মারুর আবদুল্লা বিন আমর পূর্বোল্লিখিত উবাদা সামিদ উবাদা এবং মনজির এ আমর এই নয়জন হলেন খজরাজ গোত্রভুক্ত আওস গোত্রে ছিলেন তিনজন তারা হলেন উসায়দেন হুজায় এবং রিফায় এই জন বারোজন বলেন নিজ নিজ সম্প্রদায়ের জন্য আপনারা একজন দায়িত্বশীল ও জিম্মাদার যেমন হাওয়ারিগণ ঈসা আল্লাহামের পক্ষ থেকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য জিম্মাদার ছিলেন আর আমি আমার সম্প্রদায়ের জন্য জিম্মাদার উপস্থিত সকলে তাতে সম্মতি প্রদান করেন বায়াত শেষ হওয়ার পর আল্লাহ রসুল্লাহ আলহাম সবাইকে বললেন চলে যেতে সাক থেকে তিনি তার ভাই আবদুল মালিক থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা যখন রসুল করলাম তখন আকাবা পাহাড়ের চূড়া থেকে শয়তান এমন জোরে একটা চিৎকার দিল যা ইতোপূর্বে আমরা কখনো শুনিনি চিৎকার দিয়ে সে বলল হে তাবু ও গৃহের অধিবাসী বৃন্দ এক নিন্দিত লোক এবং তার সাথে কতক ধর্মত্যাগী লোকদের ব্যাপারে তোমরা কোন ব্যবস্থা নিবে কি তারা তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে একমত হয়েছে রসুলাম বললেন এই চিৎকারকারী হল আকাবার ঘৃণ্য আজিব জিনিস ঘৃণ্য বংশজাতেন আরো বললেন হে আল্লাহ আমরা তোকে এই সুযোগ দেব না এরপর রসুল্লাহ সাল্লু আল্লাম বললেন এবার সবাই নিজ নিজ তাবুতে ফিরে যাও আব্বাস এববাদা এবং বললেন ইয়া রসুল্লাহ যে মহান সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম আপনি চাইলে আগামীকাল ভোরে আমরা তরবারি নিয়ে মীনাবাসীদের উপর অভিযান চালাতে পারি রসুল বললেন না এখনও আমরা সে বিষয়ে আদেশপ্রাপ্ত হইনি সবাই বরং তাবুতে ফিরে যাও এর পরেও কোনো না কোনো ভাবে বায়াতের এই সংবাদটি কোরআসদের কাছে পৌঁছে যায় হজের মৌসুমে সত্তরের অধিক লোকের একটি বৈঠক গোপন রাখা খুব সহজ ব্যাপার না অথবা শয়তানের চিৎকার থেকে কোরআসটা জেনে যায় যেভাবে হোক বিষয়টি জানতে পেরে তারা এই ব্যাপারে অনুসন্ধান চালায় পরদিন ভোরে কোরাইশ নেতৃবৃন্দের একটি দল আউস এবং খজরাজ গোত্রের তাবুতে প্রবেশ করে তারা জিজ্ঞেস করল আমরা খবর পেয়েছি তোমরা নাকি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেছ আর তাকে তোমাদের সাথে নিয়ে যাওয়ার ও নিয়াপত্তা দেবার ব্যাপারে প্রস্তাব করেছ ইয়াস তোমরা জেনে রাখো তোমাদের সাথে যুদ্ধ করা অন্য সব আরক গোত্রের সাথে যুদ্ধ করার চেয়ে আমাদের কাছে বেশি অপছন্দনীয় যে আউস এবং গোত্রাজ গোত্রের মুসলিমরা চুপ করে থাকলেন তারা কোন খজরাজের মুশ্রিকরা তারা বলল কই এরকম তো কিছু হয়নি আমরা তো কখনো সাথে দেখা করিনি গোত্রের মুশ্রিক সদস্যরা জানতই না যে গোত্রের মুসলিম সদস্যরা আল্লাহ রসুলসাল্লু আলহামের সাথে দেখা করেছে গোপন বৈঠকের ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না তারা বারবার বলছিল যে তারা মুহাম্মদের সাথে সাক্ষাৎ করেনি কা আবেিন মালিক বলেন আমরা মুসলিমরা চুপচাপ করে একে অন্দের মুখের দিকে আর চোখে তাকাচ্ছিলাম আমরা কোনো কথাই বলিনি কিন্তু কোরআসের মন থেকে কোনোভাবেই সন্দেহ দূর হচ্ছিল না কা আবেবিন মালিক চাইলেন কথার প্রসঙ্গ ঘুরিয়ে দিতে যেন কোরাইশরা আসল বিষয়টি ভুলে যায় সেখানে ছিল হারিজ বিন হিসাম কোরাইশের নেতৃস্থানীয় এক ব্যক্তি তার পায়ে এক জোড়ার নতুন জুতা কাব সেটা দেখে আবু জাবিরকে উদ্দেশ্য করে বললেন আবু জাবির আপনি একজন বড় মাপের নেতা আপনি কি পারেন না কুরা এসের ওই যুবকের মতো এক একজোড়া নতুন জুতা ব্যবহার করতে নেতা হয়ে আপনি পুরনো জুতা পরে আছেন আর ওই যুবক কত সুন্দর জুতা পরে আছে এটা হল এই কথা শুনে হারিস মন খারাপ করে বলল তুমি আমার জুতা নিয়ে কথা বলছ এতই মূল্যবান আমার জুতা লাগবে না এই জুতা এই বলে সে পা থেকে জুতা জোড়া খুলে কাব এবং মালিকের দিকে ছুড়ে মারে আবু জাহির বলে আহ থামতো কাব তুমি তো এই যুবককে খেপিয়ে তুলছ তার জুতা তাকে ফিরে দাও কাব বললেন না আমি এগুলো ফেরত দেব না এটি আমার জন্য ভাল লক্ষণ আমি যুদ্ধক্ষেত্রে এই জুতা পরে যাব কাব সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেন কিন্তু এত বড় ঘটনা গোপন থাক নয় কিছুদিন পর মদিনার মুশ্রিকরা জেনে গেল বায়াতের আকাবার শপথের কথা আমরা আগেই বলেছি মদিনার সিনিয়র নেতা আবদুল্লাহ বিন উবাই তখনও ইসলাম গ্রহণ করেনি সে নামে মাত্র মুসলিম হয়েছিল বদরযুদ্ধের পর যখন তার কোনো আর উপায় ছিল না আসলে সে ছিল মোনাফিক সে যখন আকাবের শপথের কথা শুনল সে বলল এত বড় ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানলাম না আসলে জানলেও তার কিছু করা ছিল না যদিও সে ছিল সৈয়দুল খাজরাজ বা খাজরাজদের নেতা কিন্তু তার অধীনস্থদের অনেকেই ততদিনে মুসলিম হয়ে গেছেন খাজরাজ গোত্রের সেকেন্ড ইন কমান্ড ছিলেন সায়েদে বিন ওবাদা সায়েদে বিন ওবাদাই মুসলিম হয়ে গেছেন আর তিনি আঁকাবার শপথে অংশও নিয়েছিলেন তাই আবদুল্লাহ বিন উবায়ের কাছে একার পক্ষে কিছুই করা ছিল না কারণ যদিও সে গোত্রের নেতা গোত্রের সদস্যদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তখন সে সুবিধা করতে পারবে না এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিমকে মেনে নেয়া ছাড়া তার কোনো উপায় ছিল না অন্যদিকে কোরাইশ মুশরিকরাও আবিষ্কার করল যে আকাবার সেই রাতে আসলেই মদিনার মুসলিমরা আল্লাহ রসুলকে রক্ষা করার শপথ করেছে তারা বিষয়টা স্টপ করার জন্য মরিয়া হয়ে উঠল তাই তারা আকাবা সেই রাতে অংশ নেয়া বারো জন নকিবের জনকে গ্রেফতার করল এব কাসির বর্ণনা করেন আমাদের লোকজন মীনা ছেড়ে চলে গেল অন্যদিকে কোরাইশের লোকেরা এই ঘটনা সম্পর্কে গোপনে খোঁজখবর নিল তারা ঘটনার সত্যতা উদ্ঘাটন করল তারা আমাদের লোকজনকে খুঁজতে লাগল ইস্কির ঘাস সহ সায়েদিন অগাদাকে ধরে ফেললো। মনজির বিন আমর যিনি বনু সায়দা এ বিন কাব এ বিন হাজরাজ গোত্রের মিত্র ছিলেন তাকেও তারা খুঁজে পেল তারা দুজনেই ওই রাতে নকীব নির্বাচিত হয়েছিলেন কিন্তু মুন্জির তাদেরকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে আসলেন তারা সাওয়ারের রশি দিয়ে সা আদেবেন ওবাদার হাত দুটো গলার সাথে বেঁধে তাকে মক্কার দিকে যাত্রা করল তারা তাকে মারতে মারতে মাথার চুল টেনে মক্কা নিয়ে এল তার মাথায় অনেক চুল ছিল সা বলেন আল্লাহর কসম আমি তাদের হাতে বন্দী ছিলাম তখন দেখি সেখানে উপস্থিত হলো একদল কোরাইশী লোক তাদের মধ্যে একজন খুব ফসা দীপ্তময় চেহারা বিশিষ্ট নেত্রীস্থানীয় লোক ছিল আমি মনে মনে বললাম এদের মধ্যে যদি কারো নিকট কোন উপকার পাওয়া যায় তবে এই লোকের নিকট পাওয়া যাবে সে যখন আমার কাছাকাছি এল তখন হাত উপরে তুলে আমাকে প্রচণ্ড খুশি দিল তখন আমি আপন মনে বললাম এর পর ওদের কারো কাছ থেকে আর কোন সহানুভূতি আশা করা যায় না আমি তাদের হাতে ছিলাম তারা আমাকে টানা হেস্টা করতে থাকে মাটিতে ফেলে টানতে থাকে হঠাৎ তাদের এক লোক আমার প্রতি সহানুভূতিশীল হয় সে বলল ধুত্তরি তোমার সাথে কি কোরাইশের কোন একজন লোকের সাথেও আশ্রয় চুক্তি বা মৈত্রী চুক্তি নেই আমি বললাম হ্যাঁ আছে তো আমি তো আমার শহরে জুবাইর এ বেন ব্যবসায়ী কাফেলাকে আশ্রয় দিতাম এবং কেউ তাদের উপর জুলুম করতে চাইলে তাদের রক্ষা করতাম এবং মক্কার লোক হারিস বেন হারুবেন ওমাইয়া এবং আব্দুল শামসের সাথেও আমি একই আচরণ করতাম লোকটি আমাকে বললো তাড়াতাড়ি তুমি ওই দুজনের নাম ধরে চিৎকার দাও ওদেরকে ডাকো এবং ওদের সাথে তোমার যে সম্পর্ক চিৎকার করে তা সবাইকে জানিয়ে দাও সাদ বলেন আমি তাই করলাম ওই লোক দ্রুত ওই দুজনের কাছে রওনা করল সে তাদেরকে কাবাগৃহের নিকট মসজিদে খুঁজে পেল সে ওদেরকে বলল মক্কা সমতল ভূমিতে খাজরাজ গোত্রের একজন লোককে প্রচণ্ড ভাবে মারপিট করা হচ্ছে সে আপনাদের দুজন নাম ধরে ডাকছে তারা বলল লোকটি সে বলল লোকটি হল সাদ আদিন অব্যদা জুবাই রেবিন মতিম ও হারিস এবিন হারফ বলল সে তো ঠিকই বলেছে নিজ শহরে সে আমাদের ব্যবসায়ী কাফেলাকে আশ্রয় এবং তাদের উপর কেউ জুলুম করতে চাইলে সে তাদেরকে রক্ষা করত এরপর তারা দুজনে এলো এবং সাদ সাধ রে অত্যাচারী কুরাইসদের হাত থেকে রক্ষা করল সাদ রাজি আনহু আপন পথে চলে গেলেন সাদ যে ব্যক্তি খুশি মেরেছিল সে ছিল সুহায়ল এ বিন আমার ইবিন হিসাম বলেন যেই ব্যক্তি সাদ সাহুর প্রতি সহানুভূতি দেখিয়েছিল সে হল আবুল বখতারি ইবেন হিসাম সাবাদা ছাড়া পেয়ে গেলেন কোরাইশদের আর কিছু করা থাকলো না অন্তত মদিনার মুসলিমদেরকে তারা কার্যত আটকাতে ব্যর্থ হলো তাই তারা মনোযোগ দিল রসুল্লাহ সাল্লুসাল্লাম এবং মুসলিমদেরকে কিভাবে হিজরত করা থেকে আটকে রাখা যায় সেই ঘটনাগুলো আমরা আরেকটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ এতটুকু ছিল রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম এবং আনসারদের মধ্যকার বৈঠক নিশ্চিতভাবে বলা যায় এটি ছিল এ যাবৎকল পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলিয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইসলাম যেন এই ঘটনার মাধ্যমে উঠে দাঁড়িয়েছিল রসুল্লাহ সাল আলহাম এমন একটি ভূমি সন্ধান পেলেন যেখানে থেকে সুরক্ষিত ও স্বাধীনভাবে ইসলামকে ছড়িয়ে দিতে পারবেন এটি সম্ভব হয়েছিল আকাবার দ্বিতীয় বায়াতের এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্ট আকারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি ইনশাল্লাহ পয়েন্ট নাম্বার এক কাহ বিন মালিক রদিয়াল আনহু বলেন মদিনা ত্যাগ পূর্বেই আমরা সালাত আদায় করতে শিখেছিলাম আমাদের দিনের জ্ঞান লাভ করেছিলাম এটি রসুল্লা আলিমের হিজরতের আগের ঘটনা সুতরাং যেসব ভাই বোনেরা ইসলাম শিক্ষার ব্যাপারে বিলম্ব করছেন এই অজুহাতে যে তারা বিদেশে গিয়ে কোন সাইকের কাছে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন না বা কোন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না তারা আসলে খোরা যুক্তি দেখাচ্ছেন দিনের ব্যাপারে পড়াশোনা না করার ব্যাপারে এগুলো কোনো অজুহাত নয় অনুকূল পরিস্থিতির আশায় বসে না থেকে প্রত্যেকের উচিত একটুও বিলম্ব না করে সাধ্যমতো দিনের জ্ঞান অর্জনে ব্যস্ত হয়ে পড়া কাহাবিবিন মালিক এবং তার সহযোগীরা যখন দিনের বুঝ লাভ করেছেন সালাত আদায় করা শিখে গেছেন তখনও আল্লাহ রসুলসাল্লু আলি সাল্লাম মদিনায় প্রবেশ করেননি তাদের কাছে একজন শিক্ষক ছিলেন মুসাহবেিন ওমায় রেল্লাহ আনহু কিন্তু কাহাবিবিন মালিকের বক্তব্যের একটি অন্তর্নিহিত বার্তা রয়েছে তা হল আমরা প্রস্তুত আমরা শিখছি দিনের জ্ঞানার্জন থেকে নিজেকে বিরত রাখা একেবারে উচিত নয় মুসলিম মাত্রই দিন জানার ব্যাপারে সচেতন থাকবে যদি কোনো মুসলিম কোনো আলিম বা সাইফের দ্বারস্থ না হতে পারে তাহলে তার উচিত বসে না থেকে অন্তত এমন কারো সাথে সময় কাটানো যে তার চেয়ে বেশি জানে তেমন কাউ কেউ যদি না পাওয়া যায় নিজের পক্ষে কোনও আলিমের বই পড়তে শুরু করে দেওয়া উচিত দিনই পড়াশোনার মধ্যে সবসময় ধারাবাহিকতা বজায় রাখা জরুরি টাইম পাস করা কোনো অজুহাত হতে পারে না ইবনুল কাইম রাহেমাহুল্লা বলেন কোরআনের আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে জাহান্নামীদের বেশিরভাগ আর্থনাদের কারণ হবে তাদের তারা বলবে। হে আল্লাহ আমাদের একবার ফিরে যাতে আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারি। হে আল্লাহ আমাদের একবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যান যেন আমরা দান করতে পারি হে আল্লাহ আমাদের ফিরিয়ে নিয়ে যান কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে সুতরাং কখনোই ভালো কাজের সুযোগ হাত ছাড়া করা উচিত নয় যখন রসুল্লা সাল্লু আলী আসালাম আনসারদের কাছে তার চুক্তি শর্তগুলো সম্পর্কে বলছিলেন তখন তাদের প্রশ্ন ছিল বিনিময়ে আমরা কি পাব। পাবলাম এক শব্দে উত্তর দিয়েছিলেন এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে সকল ইসলামী কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র জান্নাত আল্লাহ তুভর আতকে সন্তুষ্ট করাই প্রতিটি কাজের মূল উদ্দেশ্য খ্যাতির জন্য নয় অর্থের জন্য নয় সামাজিকতার জন্যও নয় প্রতিনিয়ত নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নিজেকে জিজ্ঞেস করা উচিত ইসলামের জন্য যে ত্যাগ ও কষ্ট স্বীকার করছি তা কেন করছি তা কি আসলে আল্লাহর জন্য করছি এই দিনের জন্য প্রয়োজন আত্মত্যাগ এই আত্মত্যাগের বিনিময় হল জান্নাত একজন মুসলিম দিনের জন্য ত্যাগ আর কষ্ট স্বীকার করলে তার বিনিময় এই দুনিয়াতে নাও পেতে পারে কেননা দুনিয়া ত্যাগ করাই দিনের দাবি এটি এমন একটা দিন যার জন্য সব কিছু বিসর্জন দিতে হবে কারণ এর বিনিময়ে রয়েছে জান্নাত জান্নাতে যে প্রতিদান দেওয়া হবে তা যে কোনো আত্মত্যাগের তুলনায় বহু গুণে দামি রসুল উল্লাহ সাল্লু আলিহুয়া বলেছেন আল্লাহ তোমাদেরকে যা দিবেন তা অনেক দামি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কাজেই জান্নাত পেতে চাইলে এই দুনিয়াতে তার মূল্য দিতে হবে তিন নাম্বার পয়েন্ট রসুল্লাহ সাল্লু আলিহুয়া অত্যন্ত সুস্পষ্টভাবে তাদের কাছে উপস্থাপন করেছিলেন যে তিনি তাদের কাছে কি আশা করছেন রসুল্লাহ কোন লুকোছাপ রাখেননি তিনি আনসারদের জানিয়ে দিয়েছিলেন যে তাদের এই কাজের জন্য তাদের ও তাদের পরিবারের জীবন হুমকির মুখে পড়তে পারে আল্লাহ রসুলকে আশ্রয় দেওয়ার অর্থ নিজেদের জীবনের যুদ্ধ ডেকে আনা আর এই কাজের বিনিময় হিসেবে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার প্রাচুর্য বা অর্থ সম্পদের প্রতিশ্রুতি দেননি ক্ষমতার প্রতিশ্রুতিও দেননি তিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কোনো সহজ কাজ নয় এর জন্য অনেক সংগ্রাম করতে হবে আর এর জন্য প্রয়োজন অনেক আত্মত্যাগ ওমর ইবনুল খাত্তা রাজিয়া আনহু বলেছিলেন আয়েশের জীবন ছেড়ে দাও আরামের জীবন চিরস্থায়ী হবে না কাজেই যারা দিন প্রতিষ্ঠার কাজ করতে চায় তাদের মনে রাখতে হবে এই কাজের জন্য দুনিয়াকে বিসর্জন দিতে হতে পারে আর সে হিসেবেই নিজেদের প্রস্তুত করে নেয়া জরুরি পয়েন্ট আকাবের দ্বিতীয় বায়াতে আল্লাহ রসুল্লাহ আলিয়া সাথে সত্তরের অধিক লোক সাক্ষাৎ করতে এসেছিলেন তার ছাড়াও আর অনেক মুসলিম ছিল যারা হয়তো সেখানে আসেনি কিন্তু বায়াত গ্রহণ করা মাত্রই রসুল সাল্লি ওয়াসাল্লাম তাদেরকে বললেন বারো জন নেতা বা নুকাবা মনোনীত করতে অর্থাৎ তিনি তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে তাদের জন্য একজন করে নেতা নিযুক্ত করেন এর দ্বারা বোঝা যায় যে দিন ইসলাম সংগঠিত এবং সুসংঘবদ্ধ থাকার উপর বিশেষ জোর দেয় আর এখানে যেহেতু মুসলিমদের একটি দল রসুল্লাহ সাল্লা আলী সরাসরি তত্ত্বাবধানে নেই তাই রসুলেন যে তারা যেন নিজস্ব কাঠামর অধীনে দলবদ্ধ থাকে তাই তিনি দেরি না করে সত্তর জনকে বিভিন্ন দলে ভাগ করে দেন এবং তাদের উপর বারো জন নেতা নিযুক্ত করেন তারা ছিলেন নকিব বা এক ধরনের প্রতিনিধি যারা রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের কাছে রিপোর্ট করবেন এবং রসুল্লাহ সাল্লু আলহিম তাদের মাধ্যমে নির্দেশাবলী পাঠাবেন পাঁচ নম্বর পয়েন্ট আল্লাহ রসুল্লাহ আলহিহাস্লাম তার কাজ কখনোই হেলাফেলাভাবে করেননি তিনি ছিলেন পারফেকশনিস্ট বিশেষ করে আকাবার আবার দ্বিতীয় শপথে রসুল্লা সাল্লু আলহিহাস্লাম অনেকগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলেন প্রথমত যথাযথ টাইমিং এই শপথের ঘটনা ঘটেছিল আত্মস্মিকে অর্থাৎ রাতের বেলার এক তৃতীয়াংশ পার হবার পর যখন বেশিরভাগ লোক ঘুমন্ত দ্বিতীয়ত যথাযথ স্থান নির্বাচন এই শপথ হয়েছিল পাহাড়ের এমন এক পাশে গিরি সংকটে যেখানে সাধারণত কেউ যাওয়া আসা করে না তৃতীয়ত পঁচাত্তর জন লোক একসাথে না এসে তারা এক দুজন করে করে এসেছেন যেন বাকিরা টেন না পায় চতুর্থত এই মিটিংয়ে ছিলেন কেবল নবীজির চাচা আব্বাস আলী এবং আবু বকর রজল্লা আনহুমা তারা দুইজন এই মিটিংয়ের কথা জানতেন তবে তারা ইচ্ছে করেই আসেননি আলীর দায়িত্ব ছিল পাহাড়ের দিকটা পাহারা দেওয়া আর আবু বকর পাহাড়া দিয়েছেন রাস্তার দিকটা যেন অতর্কিতে কেউ চলে আসতে না পারে এই তিনজন ছাড়া আর কেউই এই মিটিংয়ের কথা জানতেন না ৬ পয়েন্ট। পর্যাপ্ত সতর্ক ব্যবস্থা নেওয়ার পরেও শয়তান যখন চিৎকার করে কোরাইশদের জানিয়ে দিল তখন রসুল্লাহ সাল্ল আলহ্লাম তাড়াহড় বা ঝোকে বসে কোনো সিদ্ধান্ত নিলেন না তিনি প্যানিক্ট হয়ে যাননি যেটা হওয়াটা অস্বাভাবিক না নবীজি মাথা ঠান্ডা রাখলেন একজন আনসার প্রস্তাব করেছিলেন কোরআশদের আক্রমণ করার কিন্তু রসুল্লাহ সাল্লাটি আমলে নেননি কারণ আল্লাহ তখনও তাকে যুদ্ধের আদেশ দেননি যে বিষয়ে আল্লাহ তালার পরিষ্কার কোন আদেশ থাকবে সেখানে একজন মুসলিম নিজের অপিনিয়নকে ত্যাগ করবে নাম্বার বায়াতের শর্তগুলো নবীজি খুব চমৎকার সেট করেছেন আমরা যদি ভেঙে ভেঙে দেখি তাহলে দেখব একটি শর্ত হচ্ছে সহজ ও কঠিন উভয় সময়ে রসুল্লাহকে মান্য করা আরামায়সের সময় আনুগত্য করা যতটা সহজ কঠিন আর বিপদের সময় ততটা নয় হাতে যখন শক্তি আর ক্ষমতা থাকে তখন আনুগত্য করা সোজা কিন্তু দুর্বলতা সময় ত্যাগ স্বীকার করা সহজ নয় নবী তাই স্পেসিফিক্যালি দুই ধরনের সময়ের কথাই বায়াতের শর্তে উল্লেখ করেছেন একইভাবে তিনি বলেছেন আল্লা রসুলের প্রতি তাদের সাপোর্ট হবে সব রকম অবস্থায় সচ্ছল বা অসচ্ছল দুই অবস্থাতেই আরেকটি শর্ত ছিল নিন্দুকে নিন্দাকে পরোয়া না করা আল্লাহ সুলসাল্লু আলিহুয়া ছিলেন তাদের নেতা তাদের উপদেশদাতা যখন মানুষ ইসলামের বাধ্য হবে অনুগত হবে তখন তাদেরকে ভালো কাজের আদেশ মন্দ কাজে নিষেধ করা সহজ কিন্তু যখন তারা অবাধ্য হবে তখন এই কাজটির জন্য প্রয়োজন ধৈর্য বিপদের সময় বা পরীক্ষার সময় মানুষ চট করে আল্লাহ সুলসাল্লু আলহিউ আসাল্লামের উপর দোষ চাপিয়ে দিতে পারে তার সমালোচনা করতে পারে তাই নবীজি বলেছেন সমালোচকদের সমালোচনায় পরোয়া না করে নিজের দায়িত্ব পালন করা আর সর্বশেষ একটি শর্ত ছিল নবীজিকে রক্ষা করার জন্য আনসাররা শুধু মদিনার ভেতরে যুদ্ধ হলে তাকে করতে বাধ্য থাকবে শাইক সাল্লা বলেছেন এটা হতে পারে আনসারদের ইমানকে টেস্ট করা আসলে যদি তারা ইমানদার হয়ে থাকে নবীজিকে ভালোবেসে থাকে তাহলে শুধু মদিনার ভেতরে কেন মদিনার ভেতরে বাইরে পৃথিবীর সবখানে নবীজিকে রক্ষা করবে আনসাররা তাই ছিলেন তাই তারা নবীজির জন্য মদিনার বাইরে গিয়েও যুদ্ধ করেছেন সা আদেবেন মোয়াজ রাজিয়াল্লা আহু বলেছিলেন হে আল্লাহ রসুল আপনার জন্য আমরা বারাকাল ঘামাতের ঘটনাটি আমরা আলোচনা করেছি সেখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যা সিরাজ জুড়ে বার এসেছে বারা মক্কার দিকে মুখ করে সালাত আদায় করেছিলেন যদিও তখন পর্যন্ত হুকুম ছিল জেরুসেলেম অভিমুখী হয়ে সালাত আদায় করা গোত্রভিত্তিক সমাজে গোত্রনেতার কথা মানুষ এক বাক্যে মেনে নিত কিন্তু বারা এবেন মা যখন কাবার অভিমুখ হয়ে সালাত আদায় করলেন কেউ তার কথা শোনেনি তিনি একাই কাবার দিকে মুখ করে সালাত পড়েছেন আর বাকিরা জেরুসালামের দিকে এতে বোঝা যায় ইসলাম গ্রহণ করার সাথে সাথে এই মানুষগুলো কী গভীরভাবে বদলে যেতেন দুদিন আগেও তারা গোত্রনেতার কথায় উঠবস করতেন কিন্তু আজকে তারা মুসলিম হয়েছেন তাই তাদের আনুগত্য আল্লাহ এবং তার রসুলের প্রতি তারা দেখলেন তাদের নেতা আল্লাহ রসুল সাল্লাহ আলহামের আদেশ অনুযায়ী সারা তাদের করছেন না তাই তারা তার কথা শুনলেন না কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তখন তাদের কালচার বা নেতার আদেশ নয় বরং তাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে রসুল্লাহ আলহাস্লামের সুননা নয় নম্বর পয়েন্ট যেই বারো জনকে নকিব নির্ধারণ করা হয়েছিল সেটা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম নিজের পছন্দ মতো করেননি বরং পঁচাত্তর জন মিলেই সিদ্ধান্ত নিয়েছিল কারা হবে নকিব এর থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লু আলহ্লাম সুরাহ বা মিউচুয়াল কনসালটেশনকে উৎসাহ দিচ্ছিলেন বারো জনের মধ্যে নয় জন ছিলেন খজরাজের কারণ খজরাজের মুসলিমরা ছিলেন আউস থেকে সংখ্যায় বেশি এবং দশ নম্বর যে পঁচাত্তর জন আনসার রসুল্লাহ সাল্লু আলহামের হাতে বায়াত করেছিলেন তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই আল্লাহ রসুল সাল্লাহু আলহ সাল্লামের যুগে বিভিন্ন জিহাদে শহীদ হয়ে যান যারা বেঁচে ছিলেন তাদের অনেকে ছিলেন বড় মাপের সাহসী মুজাহিদ বদর উহুদে অংশ নিয়েছেন অনেকেই সা আদ এবেন রাবি আবদুল্লাহ এ হারাম আবু জাবির জাকোয়ান এবেন আব শহীদ হন উহুদের যুদ্ধে আবদুল্লাহ এবেন রওয়াহা শহীদ হন মুার যুদ্ধে আবু আইয়ুব রোমানদের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন খাল্লাদ এবেন সোয়েদ বনু কুরাইজের যুদ্ধে শহীদ হন বিশর এবেন বারাহ শহীদ হন খাইবার যুদ্ধে এরকম অনেকে আছেন আবু তালহা ছিলেন উহুদের এক বীর সৈনিক যে দুইজন নারী এই বায়াতে ছিলেন তাদের মধ্যে একজন হলেন নুসাইবা বিনতে কাব তিনি ছিলেন একজন বিখ্যাত নারী নারীযোদ্ধা একজন নারী হয়েও অনেক যুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এ থেকে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস দেখি তা হল আনসাররা তাদের কথা রেখেছিলেন তারা জান্নাতের জন্য সবকিছু ছাড়তে রাজি ছিলেন তাদের পরে আর কেউ আসেনি যারা তাদের কাছাকাছিও যেতে পেরেছেন আল্লাহ আল্লাহতালা এই মানুষগুলোকে কবুল করে নিন আমাদেরকেও জান্নাতে তাদের সাথে থাকার তৌফিক দান করুন ফেসবুক পেজ ডবু ডেসবুক চ্যানেল ডব্লিউ ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রফস মিডিয়া অর্গ 2 0 1